وَاحِدَهُ لا شَرِيكَ لَهُ وَلا خَالِقَ لَهُ وَلا وَلِدانَ وَلا وَلَدَ له وَلا مُشِيرَ لَهُ وَلا مُعِينًا وَلا وَزِيرَ لَهُ وَلا نَظِيرَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَشَفِيعَنَا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسعجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقتي ولا سيرة بعد سيرته ولا هدى بعد هدية ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه সাহুত্ন সকলে মহাপ্রতি সাথে পড়েন وعلى মোহাম্মদি মোহাম্মদ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 আজকে লক্ষ্মীপুর বৌর বারো নং ওয়ার্ড লাহার কান্দি যুব সমাজ উদ্যোগ আয়োজিত দ্বিতীয় বার্ষিক সিরাত নবী সাল তালি স্লাম মাহফির শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরাত উলামা করাম শ্রদ্ধেয় মিয়ান আজাম আমার যুবক ভাইরা পরদার আলের মা বনেরা আল্লাহ তালা রগুনিত শঙ্খ প্রশংসা সবচেয়ে বড় সম্পদের নাম কি উত্তর হবে ইমান উত্তর হবে কি বলেন আসমানের নিচে এই জমির উপরে সবচেয়ে বড় দৌলতের নাম কি তাহলে আমরা দুনিয়াতে সবচেয়ে বড় দৌলতওয়ালা কথা ঠিক না বেঠিব আমরা দুনিয়াতে সবচেয়ে বড় দৌলতওয়ালা আমাদের সিনাকে আল্লাহতালা ইমানের জন্য বাছাই করেছেন ছয়শ কোটি মানুষ থেকে আমার সিনাকে আল্লাহ তালা ইমানের জন্য পছন্দ করেছেন এজন্য আমার সিনাতে আল্লাহ তালা ইমান রেখে দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ বলি ইমানের এক কাত্রার দাম কত এক জার্লার দাম কত ইমান আর এক যার দাম হল কমপক্ষে দশ দুনিয়া বরাবর জানার যদি এক যার দাম দশ দুনিয়া বরাবর হয় তাহলে যদি ইমান হয় হিমালয়ের মতো তো দাম কত হবে যদি ইমান হয় আসমান আর জমির চেয়েও ভারী তো দাম কত হবে সুরে করিম সাল্লু তালিহি আসাল্লামকে সুরে করিম সাল্ল তালি আসাল্লাম একবারের সাথ করেন যে আল্লাহ লাম্মা খালাকাল্লাহুল আর্দ আল্লাহ তালা যখন জমিন বানাইলেন্দ জমিন নড়তে শুরু করছে হেলতে শুরু করছে আল্লাহ তালা জমিন বানাইলেন জমিন ছাড়া আল্লাহ তালা বানানোলা জমিন বানানোলা জমিন ছাড়া তিনি মাটি বানিয়েছেন মাটি ছাড়া বলেন মাটি বানিয়েছেন কি ছাড়া হ্যাঁ আসমান বানিয়েছেন তিনি আসমান ছাড়া जमीन बनिए जमीन छाड़ा पानी बन तो हावी अब्बा तो दादा दादी लेकिन आदम आलम स्था के बनिए मानूस छाड़ा आदम आलम के बनिए कि छाड़ा बोलें मानूष छाड़ा मानूष बनाने वाला मुग्धी मुग्धि मानी যিনি কোনো কিছু ছাড়া বানানো যিনি কোনো কিছু ছাড়া কি বানে তো আল্লাহ তালা যখন জমিন বানাইলেন তো জমিন বানাইলেন কি দিয়া বলেন জমিন ছাড়া বলেন জমিন বানাইলেন কি দিয়া বলেন জমিন ছাড়া যেন আল্লাহ তালা বারি আল্লাহ আল্লাহ আল্লাহ কি বলেন বানানে কি ভাই আল্লাহ পারেনা আল্লাহ তাহলে কি যেন কেউ যদি বলে আমরা পারি আমরা পারবো যেমন বলে অমুখে পারে অমুখে পারবে আসলে কিছুই পারবে না কিছুই পারবে না দুজনে কুসেন জি শুধু আমি যে কি বলছি কেউ বুঝলেন না আমার কথা ঠিক না আসলে কি অমুকে পারে অমুকে পারবে ইমান গেল কই অমুকে পারে অমুকে পারবে উত্তর কি দিবেন বলেন বলেন এই যে ড্রাম ড্রাম আমেরিকার ড্রাম লাগেও একটা ড্রামের মতো প্রথম দিন আই ভাষণ দিছে গোটা মুসলিম বিশ্বকে গোটা পৃথিবীকে আমরা মুসলিম জঙ্গি মুক্ত করব। প্রথম দিনের ভাষণ বিশ্বকে আমরা মুসলিম জঙ্গি মুক্ত করব। আসলে মূলত জঙ্গি শব্দ বাড়তি মূলত তার বক্তব্যের বিষয় হলেও গোটা পৃথিবীকে মুসলিম মুক্ত করবে তো সে পারে সে পারবে জন্য তার আগেও কেউ পারে নাই সেও পারবে না পরেও কেউ পারবে না ইনশাল্লাহ বলেন আগে ওলাও বলছিল পার্সে এর আগের জন্যও কেছিল পার্সে এরা আগের জন্য আমরা মুক্ত করে ছড়াবো বুঝ বলছিলেন এজন্য যদি কেউ বলে আমি পারি আমি পারবো ধোকা ধোকা ধোকা এরা বোকার স্বর্গে বাস করে মূলত পারে আর পারবে কে আল্লাহ তালা মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া হওয়া আলসমকে হাজেছেন কি দিয়া আর মজার বিষয় আল্লাহ তালা হাজার মারিয়াম আলাইসা আসামকে বললেন মারিয়াম জিব্রাইলাই বলে মারিয়াম শোন তোমার পেটে না বাচ্চা হবে মরিয়াম বলে আন না কেমনে এটা হবে তো এটা মরিয়াম ধরতে চাইছে তো মারিয়াম পিছনে হটে গেছে হতে হতে বায়ুর মুখাতে দেয়াল পর্যন্ত ঠেকে গেছে আর তো যাওয়ার জায়গা তো যা জিব্রাই ধরছে এইভাবে ধৈরা জামার আস্তিন ফুলে একটা ফুল আগে বলে সঙ্গে সঙ্গে পেটে বাচ্চা এসে গেছে নয় মাস বড় হয়ে গেছে আল্লাহ কে দেখো দেখো দেখো আল্লাহ কে আমি আল্লাহ যিনি ছাত আসমান বানিয়েছি আমি আল্লাহ যদি জিজ্ঞেস করে আল্লাহ কে আপনি কি বলবেন যিনি ছাত আসমান সাত জমিন বানিয়েছেন বলেন বলেন আল্লাহ কে বলেন আল্লাহ কে তিনি ছাত বানিয়েছেন কি দ্বারা উত্তর হবে আল্লাহ আল্লাহ বলেন এরাধা রাদাম কি ইচ্ছা রাধা মানে কি বলেন তোর আসমান বানিয়েছেন তিনি আল্লাহ তালার এরাদা বলে আসমান এটা আল্লাহ তালার এরাদা এই জমিন তো আল্লাহ তালার এরাদা এই সাগর আর মহাসাগর আল্লাহ তালার এরাদা এই পাহাড় আর পর্বত আল্লাহ তালার এরাদা কোথাও লোহার পাহাড় কোথাও পাথরের পাহাড় এটা আল্লাহ তালার এরাদা বলেন এটা কি বলেন আল্লাহ তালার এরাদা দেখেন কখনো কখনো আসমান থেকে শিলা বৃষ্টি হয় তো এটা শিলা কেন পরে বলে এটা আল্লাহ তালার এরাদা মাঝে মাঝে আবার বৃষ্টি পড়ে তো এটা আল্লাহ তালার এরাদা বলে এই সাগরের ঢেউ একবার এদিকে আসে কেন আসে এটা আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ এরাদা আবার ওই পাড় ভাঙে কেন এটা আল্লাহ তালার এরাদা আল্লাহ তালার কি হলেন আচ্ছা আমাকে মায়ের পেটে আমাকে মায়ের পেটে কে বানিয়েছে বলে উত্তর হবে আল্লাহতালার এরাদা আজ আমি পুরুষ কেন হইলাম এটা আল্লাহ তালার এরাদা বলেনা আল্লাহ তালার কি আমি পুরুষ হলাম কেন আল্লাহ তালার এরাদা আমি কালো হলাম কেন হ্যাঁ সুন্দর হইলাম কেন এটা নাই আমি নিজেকে সুন্দর আমি কালো কেন বলেন এটা এরাদা আমি পুরুষ হলাম কেন আল্লাহ তালার এরাদা আমি ছেলে হলাম কেন আল্লাহ তালার এরাদা আমার সুস্থতা আল্লাহ এরাদা আমার অসুস্থতা আল্লাহ তালার এরাদা আচ্ছা আমার চোখে দেখে কেন আল্লাহ তালার এরাদা আমার কানে শুনে কেন আল্লাহ তালার এরাদা আমার জিব্বা বলে কেন আল্লাহ তালার এরাদা আমার কণ্ঠে আওয়াজ তোলে কেন আল্লাহতালার এরাদা আমার ফুসফুসে কাজ করে কেন আল্লাহ তালার আমার কিডনি কাজ করে কেন আল্লাহ তালা এরাদা আমার মাথার তালু থেকে পাড় তালু পর্যন্ত প্রতিটা সেকেন্ডে হাজারবার দৌড়তে থাকে কেন দৌড়ে বলে এটা আল্লাহ কি বলে কি আল্লাহ তালার এরাদা আল্লাহ তালার কি আল্লাহ ইন আল্লাহ তালা যখন কোনো কিছু এরাদা করে তো বলে কিছুই করতে হয় না শুধু বলে হ সঙ্গে সঙ্গে হয়ে যায় আর ওই রবের সাথে যুদ্ধ রীতিমতো ওই মালিকের সাথে রীতিমতো যুদ্ধ এজন্য দেখেন প্রতিদিন সকালে উঠে সেভ করে আর সে কি মনে করে যে যাও চলো ফ্যার এটা ভিতর থেকে উঠতে থাকে তা আমি সেভ করতে থাকি আল্লাহ তালা বলেন না তুই আমার সাথে যুদ্ধ কর আমিও করি দেখি শেষটা কেজিতে এই এজন্য এখান দিয়ে যত যত খিচে ওখান দিয়ে তত বের হয় বলেন কেন হয় বলেন কেন হয় আল্লাহ এরা দা আমার বোনের গালে দাড়ি উঠে না কেন আমরা একই ঘরে খাই না একই ঘরে বড় হয়েছি কেন এটা আল্লাহ তালার এরাধা মায়ের পেট থেকে আমি চুল পর্যন্ত নিয়ে আসছি নখগুলো পর্যন্ত নিয়ে আসছি কিন্তু দাঁত কেন নিয়ে আসি নাই এটা আল্লাহ তালার এরাধা হ্যাঁ এই সূর্য উঠে কেন আল্লাহ তালা এরাদা এই সূর্য ডুবে কেন আল্লাহ তালা এরাদা এই শীত কেন আছে। আল্লাহ তালা এরাদা এই গ্রীষ্ম কোথা থেকে আসে আল্লাহ তালা এরাদা এই বৃষ্টি কোথা থেকে আসে আল্লাহ তালার এরাদা এই বর্ষাকাল থেকে আসে আল্লাহ তালা এরাদা বলে মধ্যে এই হিংস্রতা কেন এটা আল্লাহ তালার এরাদা বলে বিড়ালের ইন্দুরের মধ্যে ক্ষিপ্রতা কেন এটা আল্লাহ তালা এরাদা মানে আর একটি বলে খরগোশের মধ্যে এই মসৃণতার মলিনতা কেন এটা আল্লাহ তালার এরাদা ময়ূরের মধ্যে এত সৌন্দর্য কোদ থেকে আল্লাহ তালা এরাদা কবুতরের বাঘ বাকুম আল্লাহ তালা এরাদা পাখির কুহু কুহু আল্লাহ আল্লাহ আল্লাহ করা আল্লাহ এরাদা ছাগলের মেয়ে মেয় করা এটা আল্লাহ তালা এরাদা মুরগির ডাক এটা আল্লাহ কি হয় আমাদের এখানে বসা এটা আল্লাহ হ্যাঁ তিনি পারেন তিনি পারবেন মিথ্যে কথা তিনি পারেন না তিনি পারবেন না তিনি পারেন তিনি পারবেন কথা ঠিক নাম না আমরা পারি আমরা পারবেন সকলে বলেন এটা ইমানের খেলাফ কথা ইমানের খেলাফ কথা বুঝনের কথা মনে হয় এটা কিছু খেলাফ কথা হ্যাঁ একজনের একজনের কি যাবো কে একযুব কি বলে জানে এই ফুদিয়া উড়াইম ফুদিয়া ফুদিতে থাকো ঠিক না ভাই এটা আল্লাহ হে রাধা আল্লাহ তালা আমার জিব্বা বলে কেন বলেন এটা যদি এই জিব্বা না বলতো আর চোখে বলতো তাহলে সম্ভব ছিল কিনা তখন আমরা বলতাম যে চোখ বলে জিব্বা দেখে আমরা কি বলতাম হ্যাঁ কান হলো শোনার যন্ত্র বলার যন্ত্র জিব্বা হলো শোনার যন্ত্র বলতাম কি বলতাম যারা একজন বসেন নয় কাছ থেকে সরাই দাম আমি আপনার কি দেখি না কথা শুনে আমি যখন মায়ের পেটে ছিলাম ওই দিনের কারোর কথা কি কোনো কথা কি কারোর মনে আছে হ্যাঁ আচ্ছা মায়ের পেটের থেকে আসার সময় কে কে ব্যথা মনে আসলে কি ব্যাথা পাইছিলেন কেউ আচ্ছা আপনার ওজন কদ্দূর ছিল যদ্দুর ছিল বলুন ছয় পাউন্ড পাঁচ পাউন্ড পাউন্ড পাউন্ড হয় না আমি কেমনে আসলাম দুনিয়াতে বলেন আল্লাহ তালার এরাদা বলো বলো বলো আমি জবাবটা চাচ্ছিলাম ওই বাচ্চা জবাব দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বল আমি মায়ের পেটে থেকে আসছি কেন আসছি বলেন আচ্ছা মায়ের পেটে বাচ্চা যখন ছয় মাস হয় চার মাস হয় তখন মাথা কোন দিকে থাকে প্রশ্ন উপরের দিকে থাকে। মাথা কোন দিকে থাকে কিন্তু বের হওয়ার সময় মাথা আগে আসে না পা আগে আসে কে নিল ও নিচে আল্লাহ বলেন কে বলেন আচ্ছা আমি জন্মের আগে আমি জন্মের দু মাস আগেও কি মায়ের স্তনে দুধ ছিল আমি বড় হওয়ার তিন বছর পরেও কি মায়ের স্তনে দুধ আসে আসলো আল্লাহ তারা দা বলেন কি বলেন আচ্ছা শীতকালে প্রচন্ড শীতে মায়ের দুধটি গরম না ঠান্ডা কেন হইল প্রচন্ড গরমে মায়ের দুধটি গরম না ঠান্ডা কেন হইল এরকম আছে কিনা আছে না বোঝা গেছে ওর চাইছে তো বড় হয় নাই আর আমার তিনি চাইছেন এই আমি বড় হয়ে কথা ঠিক না ভাই ঠিক বলে এই সবচেয়ে বড় বিষয় হলো আমি আল্লাহ স্যালুট দেয় কথা ঠিক না ব্যা ঠিক বলে এসপি কে চিনে এই জন্য পুলিশে কি দেয় যদি না চিনে কি না চিনলে দিবে না তাহলে আমি আজকে যে যুবক নামাজ পড়ে না নামাজ না পড়া এটা মূল মূল অসুবিধা নয় এটা মূল সমস্যা নয় মূল সমস্যা আরেক জায়গায় সে আল্লাহ তালাকে চিনে না আমি কি বুঝাতে পারছি আপনাকে বলেন নামাজ না পড়া মূল অসুবিধা না অন্য অসুবিধা আছে অন্য অসুবিধাটা কি আল্লাহ তালাকে ডিসি সাহেব সিভিল বেসে বাজারে মাছ বাজারে মাছ কিনতে আসছে তা এখন আরেকজনও তারা ধাক্কা দেয় এই ছেলে ধাক্কা দিয়েছিস কেন কি হয়েছে জানিস না তো বলে সরি আমি চিনি নাই ধাক্কা দিয়েছি কেন এটা এটা একটা আছে কেন উত্তর কি নামাজ পড়ে না কেন বলেন আল্লাহ তালাকে এই জন্য মূল বিষয়বস্তু সো লাখ নবীদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল আল্লাহ তালাকে চিনানো ঠিকা বলেন আল্লাহ তালাকে চিনা না এই নিজের নিজের পরিচয় দেয় আল্লাহ গুল ইহল বলেন আল্লাহ গুল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ এটা হলো মুক্তা এটা হলো উদ্দেশ্য সামনেরটা হলো খবর সামনেরটা হলো বিধেয় আল্লাহ তালা বলেন আল্লাহ ইল্লাহুল আমি আল্লাহ আমার পরিচয় সুন আল্লাহ ইহা ইল্লাহ এটা হলো আমার পরিচয় সোহা এই জন্য আল্লাহ তালার সবচেয়ে বড় পরিচয় লা লা হল্লাল এটা কি আল্লাহ তালা সবচেয়ে বড় কি পরিচয় কিন্তু আমরা তো এটা জানি তবে জানি জিব্বা দিয়ে দিল দিয়ে না কথা ঠিক না ব্যাঁ বলেন এটা জিব্বার দুনিয়া থেকে দিলের দুনিয়া নামাইতে হবে এটা জিব্বার দুনিয়া রাখা না বলকে দিলের দুনিয়া রাখা এ শুধু জিব্বাতে রাখা না বলকে দিলে ঢুকানো বুঝাতে পারছি আমি ছোটরা বলো স্কুলে যারা পড়ো তারা বলো এটা কি জিব্বাতে রাখে না দিলে ঢুকানো হ্যাঁ শুধু জিব্বা যদি হয় শুধু জিব্বা তোমাকে মসজিদ পর্যন্ত গুছিয়ে দিবে না আর যদি দিলে হয় এটা তোমাকে সমস্ত আমার উপরে তুলে দিবে যদি দিলে হয় তো জানবাজি লাগাইতে পারবে জান বাজি লাগাইতে পারবে কথা ঠিক না সাহাবা জান বাজি লাগাইছে কিনা বলেন সাহাবা জান বাজি লাগাইছে কিনা আজকের পৃথিবীতে যারা যানবাজি লাগায় ওদের দিলে ঢুকে গেছে এই যখন ড্রাম যখন বক্তৃতা দিতে শুরু করছে কি না ট্রাম যখন বক্তৃতা দিছে তখন ওরা না বলছে আমরা ইসলাম রাখবো না সঙ্গে সঙ্গে পৃথিবীর হাজার হ্যাঁ যখন দিলে ঢুকে দিলে যদি এই কথা ঢুকে ও কিছু ও কিছু না আল্লাহ কথা ঠিক না তুমি দিলে এই কথা ঢুকতে একটা মেহনত দরকার सबसे बड़ परिचय ला लाट तलवार ला दिए दिले जा सब बैर करो लाट तलवार दिए दिले जा सब काटो ला আমেরিকান নাই রাশিয়ান নাই চীন নাই গণতন্ত্র নাই নাই আর বলো না দিল থেকে কি বের করো বলো বলো বলো নাই নাই মানে কি জমিনে ফসল দেয় না ই man de bisti haana illallah maa bachcha de na illallah murghi dim de na illallah sagare dheu tule na illallah dakshinabata ashe na illallah illallah illallah illallah illallah illallah la ilaha illallah la ilaha illallah ঠিক না আমাল যত জীবন্ত হবে মুসলিম উম্মার শান তত বাড়বে এখন কি মুসলিম উম্মার শান বাড়ছে না কমছে কি পরিমাণ কমছে আরে শান মায়ের সামনে বাবাকে মা ছেলের সামনে বাবাকে হত্যা করতেছে শান মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করতেছে শান উঠাও আমি অব্দুল আলমীর সিদ্ধান্ত শুনালাম তোমাকে আমি ওয়াদা করলাম জমিনের খিলাফতের মালিক তোমাকে বানাবো ইমান আমল উঠলে খিলাফতের মালিক বানাবে এই জন্য মালিকের টাও ছুটে গেছে কথা ঠিক না বলে না আমাদের মতো বদনশীব জাতি পৃথিবীতে আর না আবার বেড়ি কি জানি কম লাগেনি কম লাগে ভোট দিতে তো সরম লাগে না ک شرم لگے دیکھ کہ یار ووٹ اون نہیں ہے ٹھیک ہے وعد اللہ الذی لا من منکم في الارض كما استخلف الذين من قبلهم আল্লাহ তালা বল আমি রকবুল আলমিন ওয়াদা করেছি তোমরা যদি ইমানের উপর উঠো আমলের উপর উঠো আমি রকবুল আলমিন তোমাদের মুখে জমিনের মালিক বনিয়ে দিব যেমনি হবে সিদ্দিকে এক বরখে জমিনের মালিক বানিয়েছি মালিক বানিয়েছি কি ভাই কিসের ভিত্তিতে আমরা এই মতে যতগুলো মানুষ আছি বলেন তো আজ থেকে ছয়শ বছর বেনামাজি আসিল তাইলে পড়ছি আমি সরাসরি আল্লাহ হুজুর হায়াত কেউ ভাই হাগল করু আল্লা তালা বলেন হে জনপদ হে দুনিয়া বাসি শুন হে বাংলাদেশ বাসি শুনো হে লক্ষ্মীপুর বাসি শুনো তোমরা যদি ইমানের উপরে উঠা তোমরা গ্রামের উপরে উঠো তোমরা যদি ইমানের উপরে উঠো তোমরা উপরে উঠো আমি আল্লাহ কুখা বলি আসমান জমিন থেকে বরকতরে সবগুলো দুয়ার খুলে দিব এটা কসবার অর্থে আমি কিসের উপরে উঠলে খুলে দিবে এবং আমল বলেন ইমান এবং আমল ইমান এবং আমল এই দুইটার উপরে উঠলে বরকতের দুয়ার কি উঠছিনি আমরা উপরে এরা কোন আমল কোন ইমানি করে এত বরগত কিল্লে গাড়ি প্রশ্ন হইতে পারে না আল্লাহ তালা বলেন আমার দাওয়া ইমান আমার দাওয়া কোরআন আমি এবার কি করছি ওরা ছেড়ে দিয়েছে ইহুদিরা ছেড়ে দিয়েছে নাসার ছেড়ে দিয়েছে হিন্দুরা ছেড়ে দিয়েছে বৌদ্ধরা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে আমি খুলে দিয়েছি ওরা আমি আমার তখন সিহত্তার ভুলে গিয়েছে ফতাহা লেগিম আবুকুল সে সবকিছুর দুয়ার আমি তাদের সামনে খুলে দিয়েছি আমেরিকার সামনে সবকিছু দুয়ার খুলে দিয়েছি ইসরায়েলের সামনে সবকিছু দুয়ার খুলে দিয়েছি ইন্ডিয়ানদের সামনে সবকিছু দুয়ার খুলে দিয়েছি আল্লাহ তালী এবার বলেন ওরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি তবে এই খোলা শেষ খোলা নয় হাত আমার দেওয়া সম্পদ পায় তারা নাচতে শুরু করেছে হঠাৎ করে আমি তাদেরকে ধরব এই রব্বুল আলমীন ছাড় দেয় ছেড়ে দেয় না বলছিলাম একটু আগে কি বলছি আরো যাবে বলেন এখানে যারা জুয়া খেলে এই সমাজে যারা জুয়া খেলে ক্ষুধার কথল খাওয়া বলি রক্ত তোকে ছাড় দেয় ছেড়ে দিবে না এই সমাজ সমাজে তারা বৃত্তি করে ছাত্রদের ছেড়ে দিবে না এই সমাজ তারা নাচে আলগায় ছাত্র দিবে ছেড়ে দিবে না বলেন ছাড় দেওয়া আমার অভ্যাস ছেড়ে দাও আমার অভ্যাস না তামা হেল এই জন্য আমার হ্যাঁ জুতা চুরি করে ছাড় দেয় ছেড়ে দেয় না ভুট চুরি করে ছাদ দেয় ছেড়ে দিবে না ছাদ দেয় ছেড়ে না জোরে বলেন দেয় ছেড়ে না শুনো শুনো শুনো শুনো শুনো শুনো শুনো শুনো আরে শুনো শুনো শুনো শুনো তিনি ছাড় দেন ছেড়ে দেন না বুঝতে পারি নাই মনে হয় কথা ওই জন্য দিয়েছে ছাড় তো না আমেরিকা কে ছাদ দিয়েছে ছেড়ে দিবে না ইসরায়েল কে ছাদা বালমাল গুন্ডা গুলোকে ছাদা বাংলাদেশের দিয়েছে ছেড়ে দিবে না যদি আমাদের রব থাকে আমাদের তার পিছনে ছুটিও না বন্য বন্য একটা বন দে এটা দেখ বন্যাস্তব না আমা অবশ্য হ্যাঁ বনজ্ঞা দিলে মুড়ি এক মুড়ি দিলে বাসে সাদে গুড়ি না সে ها اللهم <سؤال> وكلامك بوزمان সহজ করে দে আমিন فلان ما رسوما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرحوا بما اوتوا عقدناهم بغته فاذا هم مغلسون فقت عذاب القوم বলেন এই জলদের শেষ চিহ্ন পর্যন্ত আমি নিশ্চিন্ন করে দিব কোথায় শ্রাউন কোথায় কারণ কোথায় মারা ওখানে ড্রাম ট্রামা ওখানে বুঝেন নাই কোথাও না হেছে গঙ্গু আল্লাহাল বলেন এরা অচিনেটার পাবে আসলে আসল পরিণতি কাল্লাইয়া কি বলিবু শীত কয় নাগে কি মাগে একমাগে যায় না সারা দুনিয়া একমাগে ওবামা যাওয়ানোর সময় কান্দে কাঞ্চিনি যাওয়ানোর সময় ব্যাডমিন্টন ব্যাটমিন কান্দা আর হয়তো মাম্মা মুসলমান আপাতত কানসে মতের সঙ্গে সঙ্গে হাসা শুরু ঠিক না ব্যাটে গোলেন আল্লাহ এজন্য জন্য যুবক ইমান আমলের বিকল্প আমাদের কাছে আর কোনো আপনাদের কি বলছিলাম মনে আছে আল্লাহ যখন জমিন বানাইলেন ফাঁকা মিদুল আর্দু জমিন তখন নড়তে ছিল জমিন তখন কি করে ফেরস্তে রাখো আল্লাহবর এই জমিন নড়ে কি থাকবে কেমনি আল্লাহুলা এবার আল্লাহ পাহাড় বানা দিছে আশ্চর্যজনক কোন কিছু আপনি আর বানাইছেন কিনা এত বড় জমিন নিশ্চয় হয়ে গেল থেমে গেল শুধু পাহাড়ের কারণে পাহাড়ের চেয়ে আশ্চর্য কিছু বানাইলেন কিনা আল্লাহ তালা বলেন হা আল্লাহুল হাদিদা এবার বানা দিছে লোহা এবার ফেরস্তালি কে আশ্চর্য কিছু আসেনি আল্লাহ হুলনার কি বানাইছে আগুনে লোহা দিলে লোহা থাকে না পানি কত আমি দিলে পড়ে যাই ইব্রাহিম গেছে পড়ে না তাহলে বুঝা গেছে আগুনের শক্তি আগুনের শক্তি না এটা আল্লাহ তালার এরাদা এটা কি পড়ছে না ওই আল্লাহ এখনো আসেনি না আল্লাহরে আমাদের লক্ষ্মীপুরটা পবিত্র ছিল লক্ষ্মীপুরকে কি করেছে অপবিত্র করছে বাস্তব না বাস্তব বলেন শুনলে তোমার পোস্টার লাগা শূন্যমা না শিননি এস্তেমা সিননি এস্তেমা সিননি এস্তেমা ধোকা ধোকাবাজ ধোকাবাজ ওটো কিনছি ইন্ডিয়ার তোর দুই লাখ টিয়া কিনে গিয়ে কদিন বানিয়ে দিয়েছে কয়টা কই যাবে কয়টা হবে তিন বলেন বলেন বলেন আরো বলেন এবার আছে রাস্তা কোন যাব কয়িকা এবার আছে এবার পত্রিকা তা আছে অসংখ্য যে ধোকা দেয় আমার উন্মত অন্তর্ভুক্ত না এবারে মালা পরাইছে মালা পরে সে ঘুরাই উঠ যায় দলে দলে শত হা যদি উঠ যায় উঠের কাছে উঠ যায় গরুর কাছে গরুয়ে যায় ছাগলের কাছে ছাগল যায় বৈশের কাছে বৈশ যায় বুঝছেন নাকি রাখছেন নাক আর দাওয়াত দিতেন না আগামী বছর হয়ে গেছে আল্লাহ এটা কিভাবে সম্ভব হাল্লা আগুনের চেয়ে শক্তি ধর কিছু আছে কিনা এবার পানি বানা দিলেন ঢেলে দাও নিবে গেছে কি ভাই এবার ঢেলে দিছে কি আগুন গেছে পানি আগুন গেছে আগে ছিল কোথায় আল্লাহর খাজানা ছিল কোথায় আসছে কেমনে গেছে কোথায় খাজানা হানলা বলে না এখন এই জমিগুলোতে পানি আসেনি এখন এই জমিনে পানি আসেনি কদিন পরে আইবোন এখন গেছে কোথায় আবার আইব কেমনে আবার যাবে কোথায় বুঝে গেছি সিডোর চলে ওই বাতাস এখন কোথায় না এখন দেখিয়ে দিছি এক জায়গা এখন ইন্ডিয়া আসেনি ওই বাতাস এখন কি ভারত আছে না এখন কোথায় আসেনি কই এখন দেখা যায় না কাজবে কেমনে মরে যাইব কই বুঝে গেছো বাস্তব এই জন্য লাগড়ি জ্বালা দিচ্ছেন ধাউ ধাউ করে জ্বলে গেছে পানি দিচ্ছেন নিভে গেছে ছিল কোথায় খাজা নাই আসলো কিভাবে গেল কোথায় খাজা पी बना दिले आगुने ढेरे दवा निभिगे फेर पहाड़ पहाड़े बुजन एक ग्लस पानी आप जीवन करण ठीक पहले पानी पानी डुबा अल्लाह এটার মধ্যে আচ্ছা নি কাটলো না কি ফেরাউন সিদ্ধান্ত দিছে মূষাকে আসতে দিবে না ফেরাউন সিদ্ধান্ত দিছে মূষার জন্মই না হয় এই জন্য স্বামী মিলন বন্ধ কেউ আর বাড়িতে যেতে পারবে না সব ছুটি চাটা বন্ধ হ্যাঁ মনে করছে শুধু শুধু ছুটি বন্ধ করলে ছুটি দিলেই বুঝি বাচ্চা হবে আর হবে না হ্যাঁতে মনে করছে এটা আব্দুল আলমিন বলেন না না না আমার এরাদা আসবে এই জন্য হেতে দিয়েছে ছুটি বন্ধ করি আল্লাহকে আসবে আইসা গেছে সময় মতো আসতে না সময় মতো একবার ছেলের দিকে একবার কার দিকে আল্লাহ তালা বলেন আমি ওই পূর্বে কখনো কোন মহিলার সাথে কথা বলি নাই মুসা। প্রথমবারের মত মোজার মার লগে কথা কয়েছি কারণ আর কোন মহিলার সাথে আর ওই পাঠানো ওহী পাঠান নাই কোন মহিলার সাথে অল্প কথা বলেন নাই আল্লাহ তালা বলেন মুসার মার কাছে ওহি মার শোনো শোনো একটা বাক্স বানাও বাক্সের ভিতরে মোসার রাখ এটাকে সমুদ্রে হাওলা কর সমুদ্রের কাম ডুবানো না বাঁচানো আল্লাহ ঠিক না আচ্ছা মা যখন কেস আল্লাহ বুঝি নিজের বাচ্চরে নিজের সাগরে ফেলাই দিতাম তো আল্লাহ কয়ে শুনো মুসার মা পিনা আল্লাহ আমি এটাকে তোমার কাছে এবার বাক্স বানায় সুন্দর করে দিছে মা কি বললেন বেটি বেটি মেয়েকে বলেন বেটি খেয়াল রাখবা এটা কোন দিকে যায় খেয়াল রাখবা ডুবে যায় না কোথাও যায় আল্লাহ সাগরের ঢেউ তালা বলেন ঢেউ তোর তো কাজে আজ নবী মশা খবরদার এটা ডুবাইস না জোর ঢেউ মারিস না ডুবে যাবে এটাতে আদর কর এটা কি কর আলতো আলতো বাড়ি ঢেউর বুঝি কাম এটা ঘাটে না দিছে কি লেগা আল্লাহ আল্লাহ কার রব্বুল আলামিন বলেন আমি আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তার কলেজ ভালোবাসা ঢেলে দিয়েছি কি বল হত্যা করছে না পারে না আরো পারে বাহ বাহ বি কোলনিয়া এত সুন্দর বাচ্চা একবার বুক চুমু ঘ আবার বুকে নেয় আবার চমুক আবার বুকে না। দেখি দেখার চল ঠিক আছে দিন করে রাখতাম না অনকয় ছেলে বানাবো কে করে কে তো আল্লাহ এখনো আসেনি না ওটা তো সুরেশ্বর ওটা তো চলে গেছে এবার দুজনে ঠিক আছে পালবা দুধ খাওয়াবা কই তোমার তো দুধ নাই। দুধ আছে নাকি বাচ্চা না থাকলে আরেক পরছি কিরি ফেরাউনের ঘরে বাচ্চা অবশ্যই মোটা মোটা অঙ্কের বেতন দিবে ফেরাউন কি ছোট মোট ফেরাউন নেই এটা কি বুস নেই এটা কি ওবামা নেই ওটা ফেরাউন ওটা কি বলে না ওটা কি ওরাও দেখি বাহ আল্লাহ আমার চলে আমি এই কে বলে দিয়েছি খবরদার খাবি না মেয়েরা সব লাইন দোষ এক নম্বর মে ধর খাওয়াও স্ট্যান্ড থেকে দুধ দিছে মুসা কয় আমি তাকে বলে দিয়েছি না বাচ্চার উপর আল্লাহ আরাধা চলে আর তোমরা যেন নামাজ পড়ো না তোমরা মনে করতে চলে না কদিন কত ঠিক দামে ঠিক বলে না এবার চলে চলে চলে না এবার চলে আল্লাহ বলেন আমি এবার ওর কোকে বলে দিয়েছি খাওয়ানো মুসা হলে প্রথম মহিলা স্টন থেকে দুধ দিলেন মূসা না। আরেকজন লাগাও খায় না আরেকজন লাগাও খায় না পুরা মা ফিল শেষ কারোর দুধ খায় না খাবে কেন মানা করে দিছে কে আমি বলবো তোমাকে আমাদের গ্রামে একটা মেয়ে আছে মহিলা আছে তার স্তনে দুধ বড় মজা সব খায় যাও দাও নিয়ে আসো যাও আমাদের বাবুটা তো ফেরা অনেক কোলে হ্যাঁ হ্যাঁ রে জিয়ানের বাঘের বাহিনাশ করছে সব্বনাশ যার ডরে সমুদ্রে ফেলা দিলাম তার কোলে তুমি তাকে কি বলেছ কিছু বলে দাও নাই তো বলো শুধু আমি এর দুর বলছি বাচ্চার তো হয় নাকি কি বলছে তোমাকে যেতে বলছে আচ্ছা কি জোর দৌড় দিছে এবার মা হ্যাঁ বাচ্চা সাগরে ফালাই দিছে মা মা জন্য আমি বলেছি আমি তোমার বুকে ফিরিয়ে আমার হালে তো মুসার মা একমত করছে আচ্ছা তুমি দুধ খাওয়াবো খাওয়াবো তবে এখানে খাওয়াবো কোথায় খাওয়াবো আমার ঘরে নিয়ে খাওয়াবো তোমার ঘরে নিয়ে খাওয়াবো কেন আমার তো বাচ্চা আছে ও বাচ্চা ওই বাচ্চা সহ খাওয়াবো আর বাচ্চা না থাকলে তুই দেখিনি তো এবার ঘরে বললে ফেরাউন কি আচ্ছা ঠিক আছে নিয়ে যাও কত চাও কত চাও কত লাগবো তারিখের মধ্যে লেখে আমি ওই দিন কাঁথা সুন্না বিহীন কাঁচা সুনাবিহিনের মধ্যে দেখছি আমি ইতিহাস বলতে গিয়ে এই পয়েন্টে এখানে এসে কি বলবো এর জন্য আমি যায় কিতাব দেখছি রাত তিনটা বাজে যায়া फिरउन को जाओ तीम देखा बेतन ले जाए घरेजे दूध खाव फिर बेतन दे আল্লাহ বলেন না ইনি কে ইনি কে আল্লাহ এবার না দু সুদুর বাচ্চা ফেরাউনের বেতনের টিয়ার দুধ বুঝলেন না মুরগি আর শিং মাছ খাইতে কি কোনো অসুবিধা আছে হ্যাঁ বাহ আরো তো এটা এটা আমার একটু আদর টু করে দেয় আবার বেতন লেয়াচলে আবার যায় এবার মাত্র বেতন মাত্র বয়স হল ছয় মাস দায় একটু বলে দাও দিছে আদর করতেছে দাঁড়িয়ে নাই এমন কষায় এক চট দিছে আল্লাহ পক্ষের এরা কারা আলাদা আল্লাহ তালার এরাধা একটা চর খাইয়া ফের গাল ডলে আর কয় এর হত্যা করে ফেলল বিবি কয় তোমার মাথা খারাপ আহ আমি কি কাউকে বলছি আমি তারই শোনাচ্ছি আপনাদেরকে আমি কি কাউকে বলছি আপনার দাঁড়িয়ে দিয়ে লাগাই একটা লাগায় আল্লাহকে মাফ করে আমার থেকে এবার ফেরাউন কি করছে কইটাকে হত্যা করবো বিবি তো কি হয়েছে অসুবিধা কি বাচ্চারা তো কত কিছুই করে একবার কামড় দেয় একবার আদর করে ঠিক না তুমি বুঝো না তো আমি খেয়েছি এটা কি সব বুঝে সব বুঝতে আসে আর তো চাইতে ঠিক নে হাত যায় কোন দিকে দিকে হাত যায় ফেরানো তো চলো পরীক্ষার তো আমি আগুনে হাত বাচ্চারা তো সবকিছু নিয়েই মুখে পড়ে দেয় দেয়নি দেয় না বলেন ঠিক আছে রুজ যা জাকি ইনি আল্লাহ সব হামলা বলে না আল্লাহ বোল্লাহুল لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما উল্লা যদি বুঝতেন কল যা ফাইটা যায়তো হুয়াল্লাহ উল্লা ইহু বলে না হুয়াল্লাহ উল্লাহ العالم الغيب والشهادة هو الرحمن الرحيم اني الله